আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় গল্পের বন্য প্রাণী হত্যাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না নিছক প্লট তৈরির খাতিরেই গল্পকার এই পরিবেশ সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য মনোরঞ্জন দেয়ের লেখা কালো বাঘ মনোরঞ্জন দেয়ের জন্ম সম্ভবত উনিশশো সালে স্কুল ও কলেজ জীবন শেষ করে ষাটের দশকে তিনি পদার্পণ করেন সাহিত্য জগতে মূলত তিনি লিখেছেন রহস্য রোমাঞ্চক এবং গোয়েন্দা মূলক কাহিনী তার দু একটি উপন্যাস বইয়ের আকারে প্রকাশিত হয় জনপ্রিয় হয়ে ওঠার মুখে উনিশশো সালে লেখার জগৎ থেকে তিনি যে কেন নির্বাসিত হলেন সে এক পরম বিষয় আমাদের আজকের গল্প কালো বাঘ আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত निवाचित रहस्य रोमाच बी प्रधान चरित्रे गल्पकार अमित विक्रम चौधरीी गल्पाठे समक गल्पे सूत्रधारिक दैवर निर्बन्ध और का একটা কালো বাঘই কিনা শেষে আমার সকল দুঃখ কষ্ট ঘুচিয়ে দিল ব্যাপারটা খোলেই বলা যাক আমার বাবা ছিলেন খুব আয়সী লোক শৌখিনতার স্রোতে গা ভাসিয়ে তিনি তো জীবন কাটিয়ে গেলেন কিন্তু একবারও ভেবে দেখলেন না তার একমাত্র ছেলের ভবিষ্যৎ কি আমার জ্যাঠার বিপুল বৈভবের ওপর তার অগাধ আস্থা ছিল অপুত্রক জেঠার সম্পত্তি তার একমাত্র ছেলে আমি যে পাবো সে ব্যাপারে আমার বাবার মনে বিন্দু মাত্র সন্দেহ জাগেনি সম্পত্তি যদি নাও পাই অন্তত চাকরি আমাকে নিশ্চয় করতে হবে না জ্যাঠার বিড়ার জমিদারির এক কোণে আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েই যাবে কিন্তু বাবার ধারণা যে কতটা ভুল তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই সেটা দেখে যেতে পারতেন আমার জ্যাঠামশাই শ্রদ্ধেয় প্রতাপ বিক্রম চৌধুরী আমাকে অর্থাৎ তার আদরের ভাইপোকে সম্পত্তির কানা করিও দিলেন না মরবার সংকল্প নিয়ে বছরের পর বছর জকের ধনের মতো নিজের সম্পত্তি আগলে রইলেন মাঝে মাঝে দু সৌখিন উপহার দিয়ে আমাকে স্মরণ করিয়ে দিতেন যে তার বিরাট জমিদারির প্রথম এবং প্রধান উত্তরাধিকারী আমি स्वन देखे तो लोकर पेट भरे ना भरल कलक नाम बाड़ी रेखे गबा बुद्धिमान क्या ही करा ना खेई मरते हत कम प्राणे मर बटे तब मरमे मरे गारत दागादाय अतिष्ट एकदिन देखते पेलम चूड़ान सर्वनाशर सामान्य बाकी आतच कर बारो कि वृद्ध जैठार का चिठी लिखे को उत्तर पाईना देखा शुद्ध मात्र लाभ करी वंशमरदार कथा चिंता छोटा चाक्री करते भलो चाकी पवार जो नहीं कर भेबे जख कुलकिनारा पा तूर सम्पर्क एक भाई से आशार संचार हल भाई नाम अमित बिक्रम चौधरी अर्थकौलिन्य कम जा सब निजे उपार्जित अर्थ भावलम अमित विक्रम निजेख जो आमंत्रण जानकारी चिंतु टापा निश्चय पावा समय लज्जायटा जाए अगत्या जाने नाम दिल से अज पड़ा गां पृथिवी चार दिखेवर्तन ए तल्लाट देखले जाए ना অমিত বিক্রম কেন যেই এই দেশে বাস করতে এলেন সেটা গভীর রহস্য শুনেছিলাম তার নিজস্ব মোটর গাড়ি আছে সেই মোটর গাড়ি যে আমাকে নেবার জন্য আসবেই এমনটি চিন্তা করা নিশ্চয়ই অন্যায় কিছু নয় কিন্তু ঘন্টা দুই অপেক্ষা করেও আমার ধারণা যখন ভুল বলে প্রমাণিত হল একটা যাত্রীবাহী গরুর গাড়িতেই চেপে বসলাম পরে জেনেছিলাম আমার টেলিগ্রাম নাকি সময় পাওয়া যায়। গাঢ়ানটিকে বেশ ভালোই পেয়েছিলাম তার সাদামাটা কথাবার্তায় দীর্ঘ পথ পাড়ি দেবার ক্লান্তি দূর হয়ে গেল তার কাছেই শুনলাম অমিত বিক্রম চৌধুরী নাকি এ তল্লাটে ডাকসাইটে ব্যক্তি তার মতো মহাপ্রাণ উদারচিতা মানুষ আর দুটো হয় না কত যে জনহিতকর কাজ তিনি করেছেন তা লিখলে বুঝি মহাভারত হয়ে যায় দুর্মুখেরা নাকি বলে তার উচ্চাশা ইলেকশনে জিতে মন্ত্রী হওয়া কিন্তু গাড়োয়ানের মতে তার মতো ঋষিতুল্য ব্যক্তি এসব কথা স্বপ্নেও চিন্তা করতে পারেন না গাঢ়ানের কাছে অমিত বিক্রমের স্তুতিবাদ শুনতে শুনতে কান যখন ঝালাপালা হবার জোগাড় তখন পথের ধারে টেলিগ্রাফের পোস্টে একটা অদ্ভুত পাখিকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলাম এমন অপরূপ পাখি আর কখনো দেখিনি নাম কি তাও জানি না कारण बुजते उल्लसित उठल निजे बक्त जोरदार जर अतिथि प्रदेश छूटे सुंदर पखीटी तरह देश विदेश कत जंतु जानवर जी संग्रहर नहीं भद्र लोक एक शख आ রকমারি দেশের হরেক রকম আবহাওয়ার পশু পাখিকে বাংলাদেশের জোল হাওয়ায় থাকতে অভ্যস্ত করানো বস্তু তো তার প্রমাণ পেলাম হাতে নাতে বিরাট পাঁচিল ঘেরা উদ্যানের ঢালা চওড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় অজানা সব পশু পাখির দর্শন পেলাম নধর কচি ঘাসে যথেচ্ছ বিচরণ করছে সেই জন্তুগুলি সব দেখে শুনে আমার বেশ ভালোই লাগছিল এতবার চিড়িয়াখানার সংকীর্ণ পরিবেশে অসংখ্য জন্তুর জটলা নয় প্রাকৃতিক পরিবেশে মনের আনন্দে তাদের ঘুরে বেড়ালো আগেই বলেছি অমিত বিক্রম চৌধুরী আমার দুঃসম্পর্কের ভাই তার নাম আমি অনেক শুনেছি কিন্তু চাক্ষুষ দেখা এই প্রথম অট্টালিকার মতো বাড়ির সদর দরজায় দাঁড়িয়েছিলেন তিনি শক্ত সমর্থ জোয়ান দীর্ঘকায় চেহারা গায়ের রং তামাটে মুখে অসংখ্য কাটা দাগ সৌন্দর্যের পরিপন্থী না হয়ে সেগুলো বরং তার শিকারপ্রিয়তার সাক্ষী হিসেবে চরিত্রে একটা অসাধারণ দৃঢ়তা এনে দিয়েছিল বেশভূষায় জমিদার সুলভ আভিজাত ঠোঁটে জ্বলন্ত শিকার মুখে অমায় ঘাসি কণ্ঠে যেন মধু পরম শত্রু তার কথায় গোলে জল হয়ে যায় আমাকে দেখে ঘুমন্ত প্রদেশ ধন্য হয়ে উঠুক আসুন আমি বললাম আরে না না এতটা অভ্যর্থনার যোগ্য নই আমি আমার মতো ছাপসা মানুষ আপনার মতো সম্ভ্রান্ত পুরুষের কাছে এতটা অভ্যর্থনা আশা করে না প্রাণ খোলা হাসি হেসে উঠলেন ভদ্রলোক আপনি দেখছি বিনয়ের অবতার আরে মশাই টাকা দিয়ে কি সব সময় সবকিছু যাচাই করা চলে ভুলে যাচ্ছেন কেন আমরা উভয়েই সম্ভ্রান্ত বংশের ছেলে তা বটে তার ব্যবহারে এতই মুগ্ধ হয়ে গেলাম যে আমার মনে হতে লাগলো कतकाल जाना परस्पर संगे परिचित ऋणग्रस्त हो भद्रलोक छुटे एस ते मन करना चाली बाकी देख दरकार विशेषकर भद्रलोक निजे जख सम्परण देखे सम्पर्क विचार पचंद करें ना आशार उद्देश्य कि তখন ভদ্রলোকের স্ত্রীর নিরুত্তা ব্যবহার আমাকে হতাশ করল মহিলার হাবভাব দেখে মনে হচ্ছিল আমি যেন তাদের গলগ্রহ হয়ে থাকতে এসেছি এখানে এসে যেন দারুণ গর্হিত কাজ করে ফেলেছি মুখে অবশ্য বলেন না কিছুই কিন্তু তার ডাগর ডাগর চোখের অর্থপূর্ণ চাঁনিতে বারবার তিনি আমাকে চলে যাবার ইঙ্গিতি দিতে লাগলেন अभी चले आसतना पावन दादे दागादा अहरह बेतीब्यस्त करी अमित विक्रम चौधरीी एत मेते ना उठत घटा घर सजाले आकते दिल सब चेन्दर कक्षे खावा दावा जाह बहुदी चोखे देखी हमारुविधे असुविधे दिखे तर कड़ा नजर साध्य मत सब ही करलेंी की, की, की व्यवस्था हमारे षोलोकला पूर्ण होता हो एक बार इच्छे हो होलीब मोटा अंक एक चेक पेले कि दरकार नहीं खूब कष्ट कथाटा को सामले नहीं आसार संगे संगे हाथ पे कि चाहले निजेके बड्ड खेलो গাড়োয়ান ঠিকই বলেছিল এমন অতিথি পর লোকের কাছে কিছু চাইতেও লজ্জা করে ভদ্রলোকের চরিত্র একদিকে যেমন ফুলের মতো নরম অপরদিকে তেমনি বজ্রের মতোই কঠোর অচিরেই তার দৃষ্টান্তও পাওয়া গেল অমিত বিক্রমের স্ত্রী কোনো এক গুড় অভিসন্ধে নিয়ে প্রথম থেকেই আমাকে উপেক্ষা করে আসছিলেন আমি তখনও বিশেষ আমূল দিইনি আমি তখন জানতাম না যে ভদ্রমহিলার কথাবার্তা এতটা ছোলা আমাকে আমি উত্তর দিলাম না মানে কিন্তু আজই চলে যাবার কথা তো ভাবিনি তা তো দেখতেই পাচ্ছি অমিত বাবু আজ যেতে দেবেন বলে আমার মনে হয় না তিনি যদি চান তো কথা শেষ করবার আগে অমিত বিক্রম ঘটনাস্থলে এসে হাজির শেষের কথা কটা পরিষ্কারভাবে তার কানে গেছে সঙ্গে সঙ্গেই আঁচ করে নিয়েছেন জল কোথায় গড়াতে চলেছে তার সেই হাসি খুশি মুখটা তখন থমথম করছে আগে সেই মুহূর্তে মনে হল রাসভারীর লোক তো আমি অনেক দেখেছি কিন্তু এমনটা দেখিনি আমাকে তিনি অনুরোধ করলেন বাগানে গিয়ে বসবার জন্য আমি বেরিয়ে যাবা মাত্র ঘরের দরজা বন্ধ হয়ে গেল এবং প্রচন্ড রাগে তিনি ফেটে পড়লেন তার সামনে গিয়ে বলছো আপনি আজকেই চলে যাচ্ছেন তো না না মানে কি হ্যাঁ তুমি কে আমি বুঝবো আর তাছাড়া ওনাকে আশা যাওয়ার কথা বলার কি অসভ্য হয়ে গেছো নাকি কোন রকমের দিলাম বাপের বাড়ি থেকে তুমি আমাকে এই জন্য এখানে নিয়ে আসুনি থেকে আমি আমার বাপের বাড়িতেই চলে যাই বাড়িতে আমি শেষ কথা বলবো তুমি না মনে রেখো ওনাকে আমি ইনভাইট করেছি তুমি করি তখন দরজাটা সশব্দে খুলে গেল তাকিয়ে দেখি ভদ্র মহিলা হন হন করে আমার দিকেই আসছেন তার চোখ দুটো জবা ফুলের মতো লাল এসেই বিনা বলে উঠলেন আমার স্বামী আমাকে আপনার কাছে মাছ চাইতে পাঠিয়েছেন আরেচি ঝিচি ও কি কথা ও কি কথা ও কথা বলে আর লজ্জা দেবেন না হঠাৎ তার চোখ দুটো যেন জ্বলে উঠল দাঁতে দাঁত চেপে ফিস করে বললেন দেহায়া অনেক দেখেছি আপনার মতো দেখিনি কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আকস্মিক আক্রমণের ধাক্কায় কিছু বলতেও পারলাম না তাছাড়া ভদ্রমহিলা ততক্ষণে সরে পড়েছেন অমিদ বিক্রম একটু পরেই এলেন ঠোঁটের আপনার কাছে নিশ্চয়ই মানে ওর কথাই কিছু মনে করবেন না ওর স্বভাবটাই একটু বেয়াড়া ধরনের সহ্য হয় না চায় আমাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোন ব্যক্তি এসে শান্তি ভঙ্গ না করুক লোকাল সুখী হয় না এখানেও মাঝে মাঝে লোকজন আসে ধু করা মরুভূমি বা খা খা করা কোনো দ্বীপই ওর উপযুক্ত জায়গা বুঝেছেন বুঝিয়ে বুঝিয়ে হয়রান হয়ে গেলাম আমি আপনি কিছু মনে করবেন না কি আর করবেন বলুন একে নিয়ে যখন ঘর করতে হবে তখন আপনার খানিকটা সহ্য না করে উপায় কি কিন্তু আপনি কিছু মনে করেননি তো ওর কথাই যদি চলে যাবার সংকল্প করে থাকেন তবে কিন্তু দারুন আঘাত পাবো আমি আরে না না আমি কিছু মনে করিনি বেশ চলুন তাহলে আপনাকে আমার সংগ্রহশালা ঘুরে ঘুরে দেখানো যাক দেখবেন কত গেল তার কতগুলি খাঁচায় আবদ্ধ কতগুলি উদ্যানে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে কাকে কোথা থেকে সংগ্রহ করেছেন কাকে বা তিনি নিজেই ধরেছেন সব জলের মতো বলে যাচ্ছিলেন কোন শিকারে গিয়ে তিনি প্রায় মৃত্যু মুখে পতিত হয়েছিলেন কোথায় তার ব্যর্থতা এসেছে কোথায় বা লোমহর্ষক অভিযান করেছেন সবই আমার জানা হয়ে গেল উদ্যানে কোনো পাখি হয়তো শীষ দিয়ে উঠল কোনো জন্তু হয়তো নিজের লাফানোর কসরত দেখালো কিংবা স্বভাব সুলভ ভঙ্গিতে কেউ হয়তো গাছের আড়ালে লুক অমনি শিশুর মতো আনন্দে নেচে উঠলেন তিনি তখন তিনি যেন একেবারে ভিন্ন জাতের মানুষ সব দেখা হয়ে গেলে বললেন এবার যাকে দেখাবো সে আমার সংগ্রহশালার রত্ন বিশেষ এজন্য নিজেরই বাড়ির একদিকে তার থাকবার ব্যবস্থা করে দিয়েছি আমার কৌতূহল বেড়ে গেল দর দালানের শেষ প্রান্তে বিশেষভাবে তৈরি করা একটা ঘর দালানের অপর অংশের সঙ্গে কোলাপসবাল গেট দিয়ে সেটাকে আলাদা করা। দরজা নিরেট ইস্পাতের তৈরি দরজা খানিকটা অংশে খড়খড়ির ব্যবস্থা আছে যাতে সেখান দিয়ে ঘরের ভেতরে দৃষ্টিপাত করা সম্ভব হয় খড়খড়ি তুলে ধরে আমাকে ভেতরে তাকাতে বললেন বিরাট ঘর अपर दिखे देवाले छोट छोट जानलाते मोटामोटा लोहार गार तार्टी जानला पथे दिनान शेष सूर्य रश्मि शे एसे पड़े घर मेझेर एक प्रंान से अवसन्न रोधर मजे एक विशाल आकृतर बाघ के शुए थ देखल तार गायर रंग रागे अंधकार चेक তেল চুকচুকে সুন্দর চেহারা বেড়ালের মতো কুটি সুটি মেরে নিদ্রায় আচ্ছন্ন পরন্ত রোদের আমেজ প্রাণ ভরে গ্রহণ করছিল সেই বলশালী পেশিবহুল বৈশাচিক সৌন্দর্যের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারলাম না কেমন দেখছে? হ্যাঁ হ্যাঁ মানে এত বেশি সুন্দর যে ভয় ধরে যায় হ্যাঁ কী ধরে যায় ভয় একদম ঠিক বলেছেন ভয় এরকম কালো বাঘ আর দেখিনি আমি কালো বাঘ যে এত সুন্দর হতে পারে জঙ্গল থেকে একে ধরে আনা হয়েছে আমার কাছে যখন বিক্রি করা হয় তখন একে দেখতে ছিল তো টুকু একটা পুতুলের মতো রেশমি কালো লোমে দেহ ঢাকা হলদে জল দুটি চোখ তার মধ্যে থেকে পিটপিট করে তাকিয়ে থাকতো আমার দিকে এর মাকে গুলিবিদ্ধ করার পর সহজেই একে ধরা সম্ভব হয় বর্তমানে এর মাপ লেজ থেকে মাথা পর্যন্ত এগারো ফিট বয়স মোটে চার বছর মানে এখনো বাচ্চাই বলতে হয় শুনেছি এরা নাকি ভীষণ সে কথা আর বলতে এদের মতো বিশ্বাসঘাতক আর রক্ত লুড়ি দেখুন না শুনেই সাত হাত লাফিয়ে উঠবে সে বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলতে ভালোবাসে এরাও তেমনি মানুষ নিয়ে খেলে খুব আনন্দ পায় অবশ্যই এখনো তা রক্তের স্বাদ পায়নি যেদিন পাবে সেদিন মানুষের কাছে প্রকাণ্ড বিভীষিকা হয়ে দাঁড়াবে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাকেই দেখতে অভ্যস্ত আমি ওর কাছে একাধারে মা এবং বাবা তাই আমাকে ছাড়া আর কাউকেই সহ্য করতে পারে না বুঝেছেন দেখলাম ও তাই কপাটের বিরাট পাল্লা দুটো খুলে শুরুত করে ঘরের ভেতর ঢুকে গেলেন তিনি এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করার আওয়াজ গম গম করে ফিরতে লাগলো দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে সেই আওয়াজে জেগে উঠে প্রাণীটা আড়মোড়া ভাঙল তারপর সুললিত ছন্দে দেহের পেশিতে পেশিতে হিল তুলে এগিয়ে এলো মালিকের দিকে অমিত বিক্রম চৌধুরী প্রচন্ড বিক্রম সে প্রাণীটির দেহে হাত পুলিয়ে তুললেন। প্রতিদানে নিজের গা ঘষে আন্তরিকতার পরিচয় দিতে লাগল গায়ে হালকা চাপড় মেরে তিনি বললেন যাও তো লক্ষ্মীটি দানবিক চেহারার সেই বাঘটি লঘু পায়োর নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে দাঁড়াল বিক্রম বাইরে এসে বিরাট একটা হাতল ঘোরাতে লাগল সঙ্গে সঙ্গে একপাশের দেয়ালে ফাটল থেকে ইস্পাতের মোটা মোটা রড দিয়ে তৈরি মজবুত একটা দরজা পেরিয়ে এল দরজাটি গড়াত ঘেরা স্থানটার সামনে দিয়ে চলে গেলি, ঠিক একটা খাঁচার মতো দেখতে হলো সেটাকে বাঘটা সেই খাঁচায় আবদ্ধ রইল গৃহস্বামী এবার আমাকে নিয়ে ঘরের ভেতর পদার্পণ করলেন মাংস পচা ব্যবসা দুর্গন্ধে গা উঠল আমার মাংসাশী প্রাণীদের যত পরিচ্ছন্নতার মধ্যেই রাখা যাক না কেন এই দুর্গন্ধের হাত থেকে কিছুতেই রেহাই পাওয়া যায় না অমিত বিক্রম বললেন দিনের বেলা চলে ফিরে বেড়াবার জন্য সমস্ত ঘরটাই ছেড়ে দেওয়া হয় ওকে আর রাতে ওকে আটকে রাখা হয় এই খাঁচায় বাইরের ওই হাতলটা ঘোরালেই খাঁচার সামনের ভাগটা খুলে যায় বা বন্ধ হয়ে যায় আমি খাঁচার গড়াদের উপর হাত দেওয়ামাত্র মাত্র মুখিয়ে উঠলেন তিনি খবরদার খবরদার বলে অপরেও যে তাই পারবে এ কথা কিন্তু ভাববেন না দেখুন ভালো করে দেখুন কেমন চঞ্চল হয়ে উঠেছে পুষি খাঁচার সংকীর্ণ পরিবেশে দ্রুত পদচারণা শুরু করেছিল কালো বাঘটি বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে ঘরের ভেতরকার সেই প্রায় অন্ধকার পরিবেশে চোখ দুটো বড় আকারের একটা রেকাবিতে হাড় সমেত বিরাট একটা মাংস খন্ড নিয়ে হাজির হলো একজন পরিচারক খাঁচার ভেতরে সেটিকে ঢুকিয়ে দিতেই বাঘটা বিশাল থাবা বাড়িয়ে আলতো ভাবে নিয়ে গেল সেটিকে খাঁচার এক কোণে বসে সামনের দুই ধাবার মাঝে মাংস খন্ড চেপে ধরে দাঁত দিয়ে ছেড়ে খেতে লাগলো সে আর রক্ত মাখা খানা তুলে মাঝে মাঝে আমাদের উপর অলস দৃষ্টি বুড়িয়ে নিতে লাগলো সে কি অকল্পনীয় দৃশ্য দেখে আমার গা শিরশির করে উঠলো কেমন একটা মায়া পড়ে গেছে ওকে রাখা বিপজ্জনক আবার ছাড়তেও মন চায় না চিড়িয়াখানার লোকেরা ওকে নেবার জন্য মাথা কুটে মরছে তাদের বাধ্য হয়ে করতে হচ্ছে আমায় কি দেখতে দেখতে ছটা দিন কেটে গেল আমার আত্মীয়টি এই কদিন এতই ব্যস্ত রইলেন যে আমার মনের কথা মনেই রয়ে গেল প্রতিদিনই তার কাছে তিন চারটি টেলিগ্রাম এসে পৌঁছত অস্বাভাবিক আগ্রহ নিয়ে সেগুলো খুলতেন তিনি আমারও জানবার ইচ্ছে হতো কিন্তু অপরের ব্যক্তিগত ব্যাপারে অহেতু কৌতূহল দেখানো ঠিক নয় বিবেচনা করে আমি নিবৃত্ত হতাম ঘোড় দৌড় কিংবা স্টক এক্সচেঞ্জের সঙ্গে হয়তো জড়িত ছিলেন তিনি কিংবা তার চেয়েও জরুরি কোনো কাজ নিজের কাজে যতই ব্যস্ত থাকুন না কেন আমার খাতির যত্নে কোনো রকম ত্রুটি ছিল না রাতে একসঙ্গে বিলিয়ান খেলতাম আমরা তিনি তার শিকারের গল্প বলতেন আমি বলতাম শহরের কথা আমার নিজের কথা আমি যে কায়কলেশে দিন কাটাচ্ছি ঋণের অতল গহপরে ক্রমেই তলিয়ে যাচ্ছি সে কথাও বললাম রকম খাটো নজর তার ছিল না। সব শুনতেন ধরে। কখনো বলতেন। আপনার ধনী জ্যাঠা থাকতে আপনার এই দুর্দশা কেন আপনি তো জ্যাঠার বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাই না আমি নামেই উত্তরাধিকারী আমার জ্যাঠা এ পর্যন্ত স্তোক বাক্য দিয়েই ভুলিয়ে রেখেছেন কানা করিও ছুঁয়ে দেখাননি সহানুভূতি দেখাতেন আমি দীর্ঘশ্বাস ফেলে বলতাম আজ নতুন কিছু তার ঘটেনি দীর্ঘ তিরিশ বছর ধরেই তার শরীরের অবস্থা খুব খারাপ আরো ৩০ বছর কেটে যাবে एदि खाई दीग के खाईरचर टाक सी पे विवेचना ततिपत्ति दिग्दिगंत छड़िए पड़े अपना बदान्तार कथा कागजे अनेक पड़े जी हमें संसार भरा डबी रक्षा करें जो एक दया करना ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না আমার যতদূর ক্ষমতা আমি আপনাকে সাহায্য করব আজ রাতেই আপনার আর্থিক অবস্থার কথা সবিস্তারে বলুন আমাকে তারপর দেখছি যাক আর চিন্তা নেই কার্যোদ্ধার হতে চলেছে কুয়াশা কেটে গিয়ে এবার ঝলমলিয়ে সূর্য উঠবে আমি আবার বুক ফুলিয়ে চলতে পারবো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সারাটা দিন স্বপ্নের ঘরে কেটে গেল গোগ্রাসে খাবার খেলাম অস্থির পায়ে ঘুরে বেড়ালাম কত চাইবো তাই নিয়ে প্রচুর হিসেব নিকেশ করলাম জীবনটা কিভাবে শুরু করবো তাই নিয়ে ঘড়ি ঘড়ি মত বদলালাম আর তখন আচমকা গৃহকর্ত্রীর দুর্বিনীত ব্যবহার শেল হয়ে আমার বুকে এসে বিঁধল তিনি ঝামটা দিয়ে বললেন খাসার লোক একবার ইচ্ছে হয়েছিল চলে যাই কিন্তু আপ্রাণ চেষ্টায় আশার যে ইমারত গড়ে তুলেছি মুহূর্তের অবিবেচনায় সেটিকে খান খান করে ভেঙে দিতে মন চাইল না সেদিন বিকেল থেকেই প্রকৃতি রুদ্র মূর্তি ধারণ করে চলেছিল। পর যেন হয়ে গেল। ঝড়ের বেগ তেমনি চলেছিলাম বৃষ্টি নৈশ আহারের পর যখন সারাটা বাড়ি ঘুমের কোলে ঢলে পড়েছে তখনও গৃহস্বামীর সঙ্গে আমার সাংসারিক আলোচনা চলছে তার মেজাজটা অবোধ খানিকটা অশান্ত না হলে এভাবে মোদিরার আশ্রয় নেবেন কেন ঘন ঘন পানপাত্রে চুমুক দিতে দিতেই আমার সঙ্গে আলোচনা করতে লাগলেন অযথা সময় নষ্ট না করে আমি আমার বক্তব্য বুঝিয়ে চলেছি আমার আশ্রয়দাতাকে কার কাছে আমি কত ঋণী সংখ্যা তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিচ্ছিলাম কথা প্রসঙ্গে আমার ওপর তার স্ত্রীর খবরদারির কথা উঠেছিল আমি কিন্তু এড়িয়ে গেছি তিনি সব কিছুই শুনছিলেন ধৈর্য ধরে অথচ মাঝে মাঝে এমন সংগতিহীন মন্তব্য করে বসছিলেন যে তার অন্য মনস্কতায় আমি আহত হচ্ছিলাম সন্দেহ হল তাহলে কি আমার আর্থিক অভাব তার বিরক্তির কারণ ঘটিয়েছে শেষে চুরুটটা নিভিয়ে ফেলে তিনি উঠে দাঁড়ালেন বললেন দেখুন সংখ্যা তত্ত্ব আমার মাথায় ঢোকে না আপনি বরং এক কাজ করবেন শুতে যাওয়ার আগে তিনি কালো বাঘটাকে একবার দেখতে চাইলেন এই ভয়ঙ্কর রাতে বেচারির মেজাজ কেমন আছে জানা দরকার আমার দিকে তাকিয়ে বললেন দেখেছেন কালো হয়ে গেছে রাতটা পুষিকে দেখতে আমি এক কথায় রাজি তিনি বললেন তাহলে নিঃশব্দে চলে আসুন বাড়ির সবাই ঘুমোচ্ছে হয়তো কথা বলে বা শব্দ করে কারো ঘুম ভাঙানোর প্রয়োজন নেই কি বলচের দিকে বিরাট দরজা খুলে আমরা যখন ঘরের ভেতরে ঢুকলাম তখন সেখানে অন্ধকার একেবারে অটুট অন্ধকারের সঙ্গে মিশে ব্যাঘ্রপ্রবর কোথায় ঘাপটি মেরে বসে আছে বোঝবার কোনো উপায় নেই শুধু ক্রুদ্ধ চাপা গর্জন ভেসে আসছিল খাঁচা থেকে টর্চের জোরালো আলোয় দেখা গেল বাঘটি খাঁচার এক কোণে বসে আছে ঠিকই কিন্তু তার লেজের অস্থির আন্দোলন উত্তেজিত মনোভাবেরই পরিচয় দিচ্ছে লেজের ছায়া দেয়ালের উপর বিভৎসভাবে নিচে বেড়াচ্ছে অমিত বিক্রম মন্তব্য করলেন এই ভয়াবহ রাতে ভয়ঙ্কর দেখাচ্ছে দেখুন এর মন মেজাজ কিছু খেতে দিয়ে একে শান্ত করা দরকার আপনি টর্চটা একটু ধরুন তো খাবার নিয়ে এক্ষুনি আসছি এখানেই থাকবেন मर विश्वासघातकतानवीय कलो विभीषिकार आतंकेहर शिहरण खेले गलस्त हु दरजार छूटे गेचाते लगमाम আমাকে এভাবে একা ফেলে পালাবেন অবিতাব শুনছেন ভয় কিসে আলো তো আপনার হাতেই আছে তাছাড়া একজন সঙ্গীত দিয়েই যাচ্ছি আরে দোর মশা এসব ঠাট্টাই আর কি আমার মোটেই বরদাস্ত হচ্ছে না বলে রাখছি আমি আপনার কাছে হাত পাততে পারি কিন্তু আমার সম্মান কিন্তু আমি একেবারে বিকিয়ে দি নি ঝড়ের প্রচন্ড গর্জন এবং উন্মত্ত প্রলাপের মাঝে আরেকটি শব্দ কানে ঢুকতেই বিস্ময়ে একেবারে গেলাম অমিত বিক্রম চৌধুরী হাতল ঘুরিয়ে খাঁচার মুখ খুলে দিতে শুরু করেছেন এতক্ষণে আমার চোখ ফুটল তার অভিপ্রায় যে খারাপ তাতে বিন্দু মাত্র সংশয়ের অবকাশ রইল না কিন্তু তিনি কেন এমন করছেন আমি তার কোনো ক্ষতি করিনি তবে টর্চের আলোয় দেখতে পেলাম খাঁচার দরজা ইতিমধ্যে খানিকটা সরে গেছে অন্তত আমি তখন পাগল হয়ে গেছি বেপরোয়া ভাবে খাঁচার দরজাটা ধরে রয়েছি এক চুলো নড়তে দেবো না এই যেন আমার পণ আমার সেই অমানসিক চেষ্টায় দরজাটা কিছু কাল স্থির হয়ে রইল অমিত বিক্রম চৌধুরী তখন লোহা হাতল ঘুরিয়ে দরজাটি খোলবার প্রাণপণ চেষ্টা করে চলেছেন আমি জানতাম যান্ত্রিক কলা কাছে আমার দেহের বলের পরাজয় অবশ্যম ভাবি সেই দুর্যোগপূর্ণ রাতের ঠান্ডা আমেজের মধ্যেও আমার শরীর দিয়ে দর দর করে ঘাম ছুটতে শুরু করলো হাতের পেশি ব্যথায় টন করতে লাগলো আমুলগুলো অবস হয়ে এলো একটু একটু করে অসমান পাথরের মেঝের উপর দিয়ে আমার পা দুটো এগিয়ে যেতে লাগলো হিড় হিড় করে দরজাটা দেওয়ালের ফাটল পথে গায়েব হয়ে গেল বেরিয়ে রইল শুধু সামান্য খানিকটা অংশ করা বার করা সেই অসীম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম আমি টর্চটা খাঁচার মুখের অপর দিকে জ্বালানো অবস্থায় রয়েছিল খাঁচার ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল তাতে ঘরের বাইরে তখন গৃহস্বামীর পায়ের চটির ক্রমশ মিলিয়ে যাওয়া চটাস চটাস শব্দ এবং কোল্যাবসিবল গেট বন্ধ করার সুপরিচিত ঝনঝন আওয়াজ তারপর আর কোনো শব্দ নেই এতক্ষণ বাঘটা কিন্তু একচুলো নড়েনি বরং তার লেজের অস্থির আন্দোলন বন্ধ হয়ে গেছিল একটা লোককে পাগলের মতো খাঁচার দরজার সঙ্গে ধস্তাধস্তি করতে দেখে অবাক হয়ে গেছিল তার জ্বলন্ত চোখের দৃষ্টি সারাক্ষণ নিবদ্ধ ছিল আমারই দিকে টর্চটা এমন ভাবে মেঝেতে পড়েছিল যে তাকে দেখতে আমার মোটেই কষ্ট হচ্ছিল না অকল অন্ধকারের সমুদ্রে ওই ওই টর্চটাই তখন আমার একমাত্র অবলম্বন ওটিকে হাত করবার কথা চিন্তা করে যেই না বাড়িয়েছে উঠল কালো বাঘ বাধ্য হয়ে আমাকে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হলো ঠিক ছ হাত দূরেই এই বাঘটা তার জ্বলন্ত দুটি চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভয় আহ আমি ঠকঠক করে কাঁপছিলাম অন্ধকারে যেন ফসফরাসের দুটো চাকতি জলজল জল করছে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে পড়ল মানুষের দৃষ্টির একটা সম্মোহনী শক্তি আছে হিংস্র প্রাণীর চোখে চোখ রেখে যদি নির্ভয়ে দাঁড়িয়ে থাকা যায় তবে প্রাণীটির পরাজয় অবশ্যম্ভাবী सामयिक भावीभूत चोक बुझल आक्रमण करना मध्य कारण हम খিদে না থাকায় আমাকে হয়তো আমল দেবার কোনো প্রয়োজন বোধ করেনি হয়তো তার ঘুমে ঢুলে আসা চোখ দুটো নিদ্রার ভারে আপনা হতেই বুঝে গিয়েছিল তাই লোমস কালো বিরাট মাথাটা দুই থাবার উপর দেখে ঘুমিয়ে পড়েছিল করব? আমি ভেবে পেলাম না কতক্ষণ বা এরকম কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় নড়লে বিপদ না নড়লেও বিপদ অমিত বিক্রম চৌধুরীর মিষ্টি কথায় ভুলে আমার ঘাট হয়েছে ভদ্র আচরণের অন্তরালে যে এত বড় একটা ভাওতা লুকিয়ে থাকতে পারে কে তখন জানত আরেকটু আগে যদি ভদ্রতার তার মুখোশ খুলে যেত তবে সাবধান হতে পারতাম মালিক যখন এত নির্দয় না জানি তার আদরের বাঘটি আরো কত নির্দয় হবে সারা রাত কি এই বাঘটিকে ঠেকিয়ে রাখতে পারব মেঝেতে পড়ে থাকা টর্চ দিকে দৃষ্টি পড়তেই আরেক চোট ভয়ে শিহরণ খেলে গেল মগজের কোষে কোষে। আলোটা বেশ কিছুটা নিভে এসেছে দশ পনেরো মিনিটের বেশি কিছুতেই স্থায়ী হবে না আমার যা করবার আমাকে এর মধ্যেই করতে হবে খাঁচাটা ছিল ঘরের এক কোনায় খাঁচার মাথা এবং ঘরের ছাদের মাঝে দুতিন ফুটের জায়গা খালি ছিল কোনো মতে একবার খাঁচার মাথায় উঠতে পারলে গুটি সুটি মেরে লুকিয়ে থাকা যেতে পারে বটে ডাইনে বাঁ উপর নিচে কোনো দিক থেকেই আক্রমণের আশঙ্কা থাকবে না এতটুকু সময় নষ্ট না করে লাভ দিলাম এবং খাঁচার শীর্ষ দেশের রে দোল খেয়ে হাতড়ে হাতড়ে ওপরে ওঠার চেষ্টা করতে লাগলাম নিজে তাকিয়ে দেখি বাঘটা সোজা আমার দিকে আছে তার তপ্ত শ্বাস তখন ফোয়ার মতো আমার নাকে মুখে এসে পড়ছিল সেই শ্বাসে যেমন দুর্গন্ধ তেমনি ভয়ে জাগানো মানবতা আমার কাণ্ড কারখানা দেখে বাঘটার রাগের চেয়ে কৌতূহলই হলো বেশি অন্য থাবাটা খাঁচার জালের উপর বুলোতে লাগলো আমি তখনো খাঁচার মাথায় উঠে পড়তে পারিনি একটা ধার সাদা হোক ধাবা থেকে বেরিয়ে এসে আমার পায়ের গোলতেই আমি আমার চিৎকার শোনার সঙ্গে সঙ্গে বাঘ এবং আমাকে আমি তখন খাঁচার মাথায় উঠে গেছি এবং ভয়ে আড়ষ্ট হয়ে পেছনের দিকে সরে যেতে শুরু করেছি কারণ যত ভেতরে ঢুকে যাব ততই বাঘটার কাছ থেকে আক্রমণের আশঙ্কা কম থাকবে বাইরে তখন ঝড় জলের দাপট বেড়েই চলেছে প্রকাশ পাচ্ছে ক্রমশই তার অবয়ব অস্পষ্ট হয়ে আসছে আমার কাছে শেষে চার আলো এত কমে গেল যে বাঘটাকে আর দেখতে পারলাম না অনুভাবে বুঝলাম সে অন্ধকারে মিশে তখন অস্থিরভাবে ভাবে ঘোরাঘুরি করছে সেই ভীষণ অন্ধকারে ততধিক ভীষণ শত্রুর সঙ্গে আমি একা রাত কাটাতে চলেছি শুধু একবার রেডিয়াম দেওয়া হাত ঘড়িটায় সময় দেখলাম তখন রাত দুটো বাজে ভোরের আরো দেখা যাবে না আরো তিন ঘন্টা তিন ঘণ্টা আমায় ঠায়ে বসে কাটাতে হবে দু পাতা কোনো মতেই এক করলে চলবে না ঈশ্বরকে আমার অজস্র ধন্যবাদ সেই ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে কি করে যে তিন ঘন্টা কাটিয়েছিলাম সে কথা চিন্তা করলে আজও আমার গায়ে কাটা দেয় একই ভঙ্গিতে বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে এসছিল চোখ দুটো ক্লান্তিতে ভারী হয়ে গেছিল কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ ধর্ম করে জেগে উঠলাম দেখি ভোর হয়েছে একপাশের ক্ষুদ্র চৌক ও জানলা পথে এক টুকরো আলো এসে পড়েছিল অপরদিকে দেওয়ালের উপর সেই অনুজ্বল আলোয় দেখলাম কালো বাঘটার মেজাজ আবার তীরিক্ষে হয়ে উঠেছে ভোরের ঠান্ডা আর তাকে অস্থির করে আবার ঘর ক্ষুধার তার শুরু করেছে সে গলা দিয়ে ক্রুদ্ধ চাপা আওয়াজ বেরিয়ে এসেছে বুঝলাম আমার এই মহামান্য সঙ্গীর মাথায় এখন ঘুম যেতেছে অবস্থা চরমে পৌঁছতে আর বেশি দেরি নেই চূড়ান্ত বিপদের মুহূর্তে মানুষের বুদ্ধি বোধায় একটু ভালোভাবেই খেলে থাকে না হলে আমার মাথায় ওই কৌশলটা জাগলো কিভাবে ভাবলাম খাঁচার দরজাটা যদি টেনে আবার যথা স্থানে আনা যায় তবে আর কোনো ভয় নেই কিন্তু দরজা টেনে আনা কি আমার সাথে কুলোবে তাছাড়া বেশি মনচড়া করলে বাঘটাও যদি মারমুখী হয়ে ওঠে কিন্তু এছাড়া তো আর কোনো পথ নেই অবত্যা খুব সাবধানে আস্তে আস্তে খাঁচার দরজার কাছে দরজার শেষ লোহার রডটা ধরে একটা ঝাঁকুনি দিলাম আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম অবলীলাক্রমে খানিকটা অংশ হুড় করে বেরিয়ে তাহলে ওটাকে টেনে আনা যাবে কিন্তু ওটার সঙ্গে আমি লেগে থাকায় ওটাকে টেনে বের করার একটু অসুবিধে তা থাক এই সামান্য অসুবিধে কিছুই নয় অবর্তা খাঁচার দরজাটা শক্ত করে ধরে প্রাণপণ শক্তিতে বেশ খানি অংশ বেরিয়ে এল এবার আর তখনই কালো বাঘটা লাভ দিল চোখের পলকে ঘটনাটা ঘটে গেল আমাকে দরজাটা টানাটানি করতে দেখে বাঘটা রাগে চাপা গর্জন করে উঠেছিল তারপরেই দেখলাম সে লাভ দিয়েছে অবিশ্বাস্য দ্রুত গতিতে জ্বলন্ত হলতে দুটি চোখ বিরাট কালো মাথা লাল টুকটুকে জীব এবং ভয়াবহ ঝিলিকদার কতগুলো দাঁত আমার দিকে ধেয়ে এলো খাঁচার উপর দিকে বাঘটা এসে ধাক্কা দিতেই সেই প্রচণ্ড ধাক্কায় লোহার খাঁচাটা থরথর করে কেঁপে উঠল সেই মুহূর্তে আমার অনুভব করার শক্তি কতটুকু ছিল আমি জানি না যা ছিল তাতেই বুঝলাম প্রচন্ড ভারে খাঁচার প্রান্ত দেশ খানিকটা নুইয়ে পড়েছে বাঘটা খাঁচার মাথায় উঠতে পারেনি সামনের ধাবা দুটো প্রায় আমার পায়ের সামনে খাসার লোহার রডগুলো আঁকড়ে আছে কিন্তু তাতে দেহের সমস্ত হার রাখতে না পারায় পেছনের পা দুটো কিছু একটা অবলম্বনের আশায় ইস্পাতের জালটা আঁকড়ে ধরবার ব্যর্থ চেষ্টা করছে জালে ওপর পেছনের থাবার ঘর্ষে শব্দ শুনে বোঝা গেল বাঘটা বেকায়দায় পড়েছে এভাবে বেশিক্ষণ তার পক্ষে ঝুলে থাকা সম্ভব নয় বাগটা তখন আমার এত সামনে যে দুর্গন্ধময় শ্বাস প্রশ্বাস আমার নাকে মুখে পড়ে আমাকে যেন পাগল করে তুলল শেষের রাগে দাঁত কিড়মিড় করে পিছু হটে ধপার শব্দে মাটিতে নেমে পড়ল সে পরক্ষণেই প্রচন্ড এক হুঙ্কার দিয়ে আবার লাফাবার জন্য তৈরি হলো এক ঝটকায় আমি আমার কোটটা খুলে ফেললাম উদ পেতে বসে থাকা বাঘটার মাথায় নির্ভুল লক্ষ্যে সেটাকে ছুঁড়ে দিয়ে এক লাফে খাঁচার মাথা থেকে নেমে পড়লাম মাটিতে খাঁচার দরজাটা শক্ত করে চেপে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চললাম মেঝের ওপর দিয়ে ওটটা মাথায় জড়িয়ে যাওয়ায় বাঘটার গতি সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সেটাকে সরিয়ে ফেলতে বিশেষ বিলম্ব হয়নি তার আমি যখন দরজাটা প্রায় বন্ধ করে এনেছি সেও তখন এগিয়ে এসছে দিকে সম্পূর্ণ বন্ধ করার আগে আমি যখন শুরু করে প্রায় খাঁচার ভেতরে ঢুকে গেছি তখন সে থাবা বাড়িয়ে একটা পা চেপে ধরেছে তার কবল থেকে মুক্ত হবার আপ্রাণ চেষ্টায় আমি পা নিয়েছি তখন সুদীর্ঘ ধারালো নখের আচরে পায়ের গোড়ালি ছিন্ন ভিন্ন হয়ে গেছে আ কাঠ কাটা মেশিনে কাঠ যেভাবে চেরাই হয় ঠিক সেইভাবে তারপর দরান করে দরজাটা সম্পূর্ণ টেনে দিয়ে প্রবল যন্ত্রণায় আমি এলিয়ে পড়েছি আ আ! পা থেকে তখন রক্ত ফিটকি দিয়ে হচ্ছে। তাজা রক্তের আশ্বারে বাঘটা তখন রক্ত পাগল খাঁচায় আটকানো নেংটি ইঁদুর ধরবার জন্য অবসা আদার অত্যাধিক রক্তক্ষরণে আমি তখন ভেঙে পড়েছি নড়বার ক্ষমতাও যেন লোভ পেয়েছে ঠিক কতক্ষণ সেই অবসন্ন অবস্থায় পড়েছিলাম খেয়াল নেই তবে হিসেব মিকেশ করে এখন বুঝতে পারি ঘন্টা দুই হবে বোধ হয় ঘরের দরজা খোলার সুপরিচিত আওয়াজে হয়তো সম্বিত ফিরে পেয়েছিলাম শশব্দে দরজা খুলে যিনি ভেতরে ঠুকলেন তিনি আর কেউ নয় আমারই দয়ালু আশ্রয়দাতা মহামান্য অমিত বিক্রম চৌধুরী এমনটি দেখবেন বলে হয়তো আশা করেন বাঘটা রয়েছে খাঁচার বাইরে আর বন্ধ খাঁচায় একতাল রক্তের মধ্যে চিত হয়ে পড়ে আছে তারই শিকার অমিত বিক্রমের উদ্বেগ থেকে বুঝতে পারলাম আমার মৃত্যু সম্বন্ধে তিনি নিঃসন্দেহ নন ভয় পেলেন তাহলে তার পরিকল্পনা পাঞ্চাল হয়ে গেল আমি বেঁচে থাকলে তার পক্ষে সমূহ বিপদ তাই ব্যস্ত হয়ে খাজার দিকেই ছুটে এলে। আসবার সময়ে ঘরের দরজা বন্ধ করতে পড়লেন আমার তখন মনে যা অবস্থা প্রত্যক্ষ করা আমার পক্ষে সম্ভব ছিল না এইটুকু দেখছেন পরের মুহূর্তে তার দৃষ্টি আমার উপর থেকে সরে গিয়ে বাঘটার উপর পড়ল শুনতে পেলাম তিনি বলছেন হচ্ছে তোমার সরে যাও সরে যাও বলছি কিন্তু সেই আদেশ বাঘটি মেনে নিল না দেখলাম তিনি আরো সরে লেন খাঁচার কাছে আবার তিনিলেন তোমাদেরকে আমার এদের মত বিশ্বাসঘাতক আর রক্ত লুক প্রাণীর অবশ্যই এখনো তাজা যা রক্তের স্বাদ পায়নি যেদিন পাবে কাছে এখন এ আর নিরীহ গোবেচারাটি নেই এতদিন পর ব্যাঘ্রত্ব লাভ করেছে অমিত বিক্রম চৌধুরীকে এবার নিজের কৃতকর্মের কাকে মজা দেখায় চাকর বাকরদের নাম ধরে কান ফাটা আর্থনা শুরু করেছে বাঘটা তার পিছু ধাওয়া করে চলেছে ধাবার আঘাতে জামা কাপড় ছেড়ে দিচ্ছে কখনো এক এক খাবলা মাংস তুলে দিচ্ছে আর তিনি রক্তাক্ত কলে যাচ্ছে। আবার উঠে দৌড়চ্ছেন আমি নয়নে তাকিয়ে দেখছি সব কিন্তু কিছুই সবচেয়ে সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাবার পূর্ব মুহূর্তে যেটুকু ভাষা ভাষা জ্ঞান ছিল তাতে দেখলাম বাঘটা তার মালিকের বুকের ওপর বসে একটা বিশাল নরুল কামড় বসিয়ে দিল তারপর আমার আর কিচ্ছু মনে নেই সেরে উঠতে আমার বেশ কয়েক মাস সময় লাগল তবুও কি পুরোপুরি সেরে উঠতে পারলাম একটা পা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল পরে জানতে পেরেছি অমিত বিক্রম চৌধুরীর প্রচণ্ড চিৎকারে আকৃষ্ট হয়ে চাকর ছুটে আসে किंतु तक तो अनेक देरी दरजार लूपहोल दिए तक तर चक्षु स्थिर हो जाए जार तत्वुक बयसित पालित हो आस मालिकर ही देहर मांस छिड़े छिड़े खा ही आदर कलो बाघ दरजार लूपहोल दिए बाघटा के गुली कर मारा है অমিত বিক্রমের ছিন্ন ভিন্ন দেহ সৎকার করা হয় আর আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাঁচার ভেতর থেকে কলকাতা থেকে বড় বড় ডাক্তার আনানো হয় যিনি আমাকে হত্যা করতে চেয়েছিলেন তার অবর্তমানে তারই বাড়িতে আমি ধীরে ধীরে সেরে উঠতে থাকি একদিন ঘরে যখন কেউ ছিল না তখন অমিত বিক্রমের বিধবা স্ত্রী চুপি চুপি এসে হাজির হন আমার শয্যার পাশে বিধবার বেশি থাকায় প্রথমেই চিনতে পারিনি তাকে আমার ওপর ঝুঁকে পড়ে পরীক্ষা করছিলেন আমি জেগে আছি কিনা এ বাড়িতে আসার পর থেকে যখনই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তখনই তার রণচণ্ডী মূর্তি দেখেছি সেদিনই প্রথম এর ব্যতিক্রম দেখলাম অমন অপরূপ মুখে শান্ত সমাহিত সুষমা দেখে কারণ তখন আমার দুর্বলতা কাটেনি তিনি বললেন আর যাই বোনু আপনি কিন্তু এর জন্য দায়ী আপনাকে প্রথম দিন থেকে আমি তাড়াবার চেষ্টা করেছি অপমান করেছি গালাগালি দিয়েছি যা খুশি তাই বলেছি কিন্তু সেসব আপনি গাই মাখলেন না আমার উপর রাগ করে পালালে আজকে আর এই দুর্দশা হতো আপনার একদিন যে স্বামী রত্নটির সঙ্গে ঘর করেছি তাকে কি আমার চিনতে বাকি ছিল কালো বাঘের হিংস্রতা আপনি দেখেছেন কিন্তু আমার স্বামীর নিসংশ ব্যবহার আপনি কখনো দেখেননি দেখলে বুঝতেন জগতের নিষ্ঠুরতম বিশ্বাসঘাতক কোন জীব যদি থেকে থাকে তবে সে হচ্ছে আমার স্বামী এখন তিনি স্বর্গে গেছেন তাই তার সম্বন্ধে আর বিশেষ কিছু বলতে চাই না আমি জানতাম আমি জানতাম কেন তিনি আপনাকে চিঠি দিয়ে আনিয়েছেন এও জানতাম একবার যখন তার কবলে পড়েছেন তখন আপনার আর রেহাই নেই তবু চেষ্টা করে দেখছিলাম আপনাকে উদ্ধার করতে পারি কিনা সরাসরি সবকিছু আপনাকে জানাতেও ভরসা পাচ্ছিলাম না জানেন যদি একবার তার কানে যায় তবে আমাকে তার পোষা বাঘ দিয়ে খাওয়াবেন চাই হোক আপনি আমার মস্ত বড় একটা উপকার করেছেন এজন্য চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবো আমার স্বামী বাঘের হাতে না মরলে চিরটা কাল আমাকে এভাবেই দোগধে মরতে হতো আপনি আমাকে স্বাধীনতা এনে দিয়েছেন জন্য আর দেখুন এমন ভুল ভবিষ্যতে আর যেন করবেন না আসি হ্যাঁ কথাগুলো বলে তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন ঘূনাক্ষরেও জানতাম না যে তার সঙ্গে এটাই আমার শেষ দেখা পরে শুনেছি তিনি তার বাপের বাড়ি চলে গেছেন একদিন দুদিন করে ছ মাস কেটে গেল ডাক্তার যেদিন জানালো যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি সেদিন দারুণ মুশড়ে পড়লাম কারণ সুস্থ হওয়া মানেই কলকাতায় ফেরা আর কলকাতায় ফেরার অর্থ হচ্ছে পাওনা দাদ্যের তাগিদে আবার অতিষ্ঠ হয়ে ওঠা उपाय नहीं कलकते ही फिर प्रथम सलमधन्यमलबाबल बना क्या जानते जैठार विपुल सम्पत्तर उल्लास्यारे उठाय विलम्ब है तब खबर चेपे रखा हो, शीमा शीमा हो दिन कलो बाघर संगे एक घर रत काटाई ठीक से दिन ही আমার জ্যাঠা মারা যান ব্যাপারটা কাকতালীয় বলে মনে হলেও আসলে তা নয় অপুত্রক জ্যাঠা আমাকে প্রথম এবং প্রধান উত্তরাধিকারী মনোনীত করে যান আমার অবর্তমানে অবশ্য সমস্ত সম্পত্তির মালিক হবে আমার দুঃসম্পর্কের ভাই স্বনামধন্য অমিত বিক্রম চৌধুরী উইলের বিষয়বস্তু অমিত বিক্রম ভালোভাবেই অবগত ছিলেন প্রত্যক্ষভাবে সম্পত্তির মালিক হবার কোনো পথ খোলা না থাকায় তিনি আমাকে তার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন সমস্ত বন্দোবস্ত তিনি পাকা করে ফেলেছিলেন কিন্তু ভাগ্যে সইল না যেদিন জ্যাঠা মারা গেলেন সেদিন আমাকেও পৃথিবী থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা হলো। অমিত বিক্রমের বাড়িতে দৈনিক তিন চারটে টেলিগ্রাম আসার অর্থ এতদিনে পরিষ্কার হল বৃদ্ধ জ্যাঠার শারীরিক খবর বহন করেই যে সে টেলিগ্রাম আসত এ কথা বলাই বাহুল্য তাই বলে বৃদ্ধকে কিন্তু তিনি ভালোবাসতেন না মোটে। ভালোবাসতেন তার সম্পত্তিকে অমিত বিক্রমের চর সবসময় জ্যাঠার সঙ্গে সঙ্গে থাকতো। তারাই ঘন্টায় ঘন্টায় খবর দিত জমের বাড়ির দিকে জ্যাঠা কত দূরে গোলেন যেদিন জ্যাঠামশাই মারা গেলেন সেদিন আমাকেও পৃথিবী থেকে সরিয়ে ফেলবার ব্যবস্থা হল কিন্তু বিধাতার মর্জি ছিল অন্যরকম তাই বলছিলাম শেষে কিনা একটা কালো বাঘই আমার সকল দুঃখ কষ্ট খুঁজিয়ে দিল শুনছিলে, কালো বাঘ রচনা মনোরঞ্জন দে গল্প পাঠে ও গল্পকারের চরিত্রে সমক। অমিত বিক্রম চৌধুরীর ভূমিকায় মীর অমিত বিক্রমের স্ত্রীর চরিত্রে অয়ন্তিকা উকিল বিমলবাবু ও গল্পের সূত্রধার আমি অগ্নি শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম এবং শুভ তত্ত্বাবধানে রিচার্ড পর্ব পরিচালনায় অগ্নি ও গধূলি শেষ হলো মনোরঞ্জন দেয়ের লেখা কালো বাঘ আগামী সপ্তাহে आओ एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेन्स